আইসার আদিলাহ আলান্নাউতে বর্ণিত তিনি বলেন হিন্দা বিন্তু উৎবা এসে বললেন হে আল্লাহ রসুল আবু সুফিয়ান শক্ত হৃদয়ের লোক আমি যদি তার মাল থেকে আমাদের পরিবারকে খাওয়াই তাহলে আমার গুণা হবে কি তিনি বললেন না তবে ন্যায়সঙ্গতভাবে ব্যয় করবে